Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah Na'maduhu wa nasta'ayinuhu wa nasta'agfiruhu Wa na'udhu billahi min shurur anfasina Wa min sayyiyat i'amalina Min yahdehi allahu falamud illa lah Wa min yudlil falahadiyya lah Wa ashadu an la ilaha illa allahu ahdahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu wa rasoolah <coughs> الله عليه সহিসবসলিমআ في রহমতল্লামা অর المؤمنين تحت দিল তহতরফিলজন্য الكفار والفجار في ফি বরাহত في সি আল্লা রবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবীন্দিন আমাদের সৃষ্টি করেছেন আমাদের হৃদায়ত দান করেছেন এবং আমাদের যত কিছু প্রয়োজন আল্লাহ রাবুল্লাহ আলমিন একমাত্র মিটিয়ে থাকেন তিনি সবকিছুর মালিক তার ওই জন্য যাবতীয় বাদতবন্দী করা আবশ্যক যে জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সাল্লাতে সালাম নাজাল হুক মাহমুদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের উপর আজ শনিবার চোদ্দশো তেতাল্লিশ সিজির মোতাবেক একুশে আগস্ট দু আমাদের ধারাবাহিক আলোচনা শ্যার হোসা পর্ব নম্বর তেইশ रूप सम्पर्क रूपन रूपी रूप आत्मार जगत मृत्यूल क्या अवस्था एक विषय के कबरे जिज्ञास विषय এবং মাইয়ের কবরে উপলব্ধি করে শোনে কিনা সংক্ষেপে ভালো মন্দ হচ্ছে আল্লাহর ফায়স আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত এ হচ্ছে বিষয়গুলি বলছেন লেখক ওয়া আরো জেনে রেখো কানা নিচে আল্লাহ রব আলিনের যে বাতিগুলি রয়েছে বা প্রদীপ রয়েছে কানাদিল কিন্দের বহুবচন ল আমরা तेंदिल काना दिल, दिल बोले था जो लंठन प्रदीपर लान आल्लर आरसार नाम तदीप बा সেটার ধরন আল্লাহ রব ছাড়া কেউ জানে না তা বহু কি রয়েছে লাইট রয়েছে যেগুলিতে অবস্থান করবে শহীদদের আত্মা করি আত্মা সম্পর্কিত তো আমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি যে আত্মার জিনিসটা কি আত্মার ধরনটা কিভাবে শরীরে আছে আর কিভাবে বেরিয়ে চলে যায় কিছুই তো বুঝি না আমরা এই জন্য আল্লা রোহবিন রোহ আত্মা হচ্ছে আল্লাহর আদেশ একটি আল্লাহর আদেশ এটি তোমাদের বোধশক্তির বাইরে উপলব্ধি শক্তির বাইরে উদ্দেশ্য হচ্ছে তো এ হচ্ছে শহীদদের আত্মা শহীদরা সবচেয়ে বেশি মর্যাদাবান শহীদের জাননাতে যেহেতু যদি বাধা না থাকে তাহলে তারা সবচেয়ে মর্যাদা পান্লা সুতরাং দুনিয়ার কেউ শহীদ নাম দিলে শহীদ হয় না তাহলে ওরা বেরিয়ে গেল ছাটাই হয়ে গেল বাকি থাকলো আল্লাহর কালেমা উচা করার জন্যই শহীদ হয়েছে কিন্তু শহীদের সমস্ত গুন আল্লাহ মাফ করে দেবেন এই শাহাদাতের মর্যাদার মাধ্যমে কিন্তু ঋণের গুণ হাল্লা মাফ করবে যত ওই ব্যক্তি যে টাকা পয়সা পাবে সে মাফ না করবে যারা শহীদ সত্যি জান্নাতে সবুজ পাখির মতো উঠবে সবুজ পাখি ওরা চলেন তাহলে তাদের সম্পর্কে আমরা হাদিসের আলোকে জানি সহিমের আঠারোশো সাতাশি নম্বর হাদিস যে আতী শে কোরআন করেছেন ঐসব লোকদেরকে ধারণা করিও না মৃত যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে আল্লাহ রাস্তায় যারা নিহত হয়েছে আল্লাহ রাস্তায় আল্লাহ করার জন্য তাদেরকে তোমরা আমরা ধারণা করিও না হয়েছে কিন্তু সাধারণ মানুষের মতের মত না মৃত্যুর মত নয় সেই জন্য অন্যান্য অন্য মৃতদের মতো মনে হয় এটা হচ্ছে উদ্দেশ্য নাগরিক যেমন আমরা জীবিত আছি তেমন একটা শহীদ তারপরে আছে তার মধ্যে হামজা রাজিয়া কেউ কি বলতে পারবে এই কথা বললে পাগল বলবে না যেমন ওমার রাজিয়া বেঁচে আছেন তারা যেমন ঠিক ওই কি হামজার হয়ে আছেন নাকি না মোটেই না মৃত্যুত হয়েছে কিন্তু অন্য অন্য মুসলিমদের মত্যু নাই তো কিন্তু নিকৃষ্ট জীবন রয়েছে অশান্তির জীবন রয়েছে শাস্তির জীবন রয়েছে মমিনদের সম্মানজনক জীবন রয়েছে তারপরও শহীদদের সম্মান মর্যাদার সামনে মমিনদের হ্যাঁ যে পারলৌকিক জীবন সেটা সাধারণ জীবন কিন্তু শহীদদের জন্য বলা হয়েছে যে তাদের হ্যাঁ তারা হেয়া বরং তারা জীবিত জীবিত মানে জীবিত জীবনে জীবিত এবং তাদের জীবনটা সবচেয়ে বেশি সম্মানজনক মানুষ খুব অশান্তিতে থাকলে এই লোকটির হ্যাঁ মেরেই গেছে জীবন সবার আছে না হলে কাফের কি করে আজও হচ্ছে হ্যাঁ পাপি কি করে আজও হচ্ছে মমিনরা কি করে শান্তি পাচ্ছে বরজাখ জীবনে আত্মার জগতে তাহলে তাদেরও হায়াত রয়েছে কিন্তু আম্বা রসুলগণের হায়াত সবচেয়ে মর্যাদা যারা আল্লাহর তাদের যে হায়াতক আম্বিয়া রসুলগণের পরে রসুলগণের পরে আসিয়া বরং তারা জীবিত উর্জা কোন তাদের প্রতিপালকন নিকট তাদেরকে রেজিক দেওয়া হচ্ছে রাতে খাচ্ছি আমরা যেসব খাবার খাচ্ছি ঠিকই এইরকমই খাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করলে পানাহার করলে পেশা পায়খানা লাগবে সেগুলি হচ্ছে নাকি না কিন্তু তারা রেজিক প্রাপ্ত পার্ধি করবো করব। জন্য অন্য আয়াত হচ্ছে আর অন্য আয় রয়েছে আরে ও তাহনা দিয়ে শুরু হয়েছে আর অন্য আয়াতিলামোয়া শহীদের মত হইল তার হায়াতটাই অনেক সম্মানজনক হায়াত পারলৌকিক হায়াত বরং তারা জীবিত কিন্তু কেমন জীবন দুনিয়ার মত হইলে তো বুঝতে পারতাম আমরা বেঁচে আমাদের জীবনটা আমরা বুঝি না বুঝতে পারছি যে আমরা কিরকম ভাবে আছে। বেঁচে আছি বেঁচে আছে কিন্তু আল্লাহ তোমরা উপলব্ধি করতে পারবে না যে শহীদরা কেমন ভাবে তার বেচা আছে তাদের হায়াতটা কেমন আছে ওয়ালাকরুন ওখানে রয়েছে ওয়ালাকি তা আর এখানে রয়েছে ইন্দার তাদেরকে রেজে দেওয়া হচ্ছে আয়াতে সম্পর্কে জিজ্ঞেস করলেন ইবনে মাসুদ কালা তখন তিনি বললেন আমরা এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম রসরুল্লা সাল্লামকে তখন রসল বলেছেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন কাকে জিজ্ঞেস করবেন তিনি বলেছিলেন সবুজ পাখির মানে পেটের ভিতরে মানে ভিতরে লাহা কানা দিল তাহলে এগুলি হচ্ছে সবুজ পাখির ভিতরে আত্মাগুলি আর তারপরে এই আত্মাগুলির কি রয়েছে কানাদিল লাইট কাবিল না রাস্তাঘাটে দেখছেন ঝুলছে লাইট তো দুনিয়াতে যদি মানুষ ঝুলন্ত লাইট থাকতে পারে তো আরো সেই বাতিগুলি সেই প্রদীপগুলি ঝুলতে থাকবে দিল আর ছোটাছুটি কর পাখি ছুটাছুটি করার পরে বাসায় আসে পাখি ছোটাছুটি করলো তারপরে কোথায় আসে বাসাতে আসে ঠিক তেমনি এই আত্মাগুলি সবুজ পাখিতে ছোটাছুটি করার পরে ফিরে আসবে আশ্রয় নেবে এলাতিল কালকানাদিল এই তাহলে একটি বিষয় হয়ে গেল জাননাতে বিচরণ করার কথা হয়ে গেলো আর আরো সে যে সব বাতিগুলি রয়েছে সেগুলিতে আশ্রয় নেবে এটাও তো যখন বিচারে ছোটাছুটি করবে তো সবুজ পাখির আকারে সৌষ পাখির ভিতরে সে আত্মাগুলি আর এসে আশ্রয় নিবে আল্লাহর আর বাতিগুলি রয়েছে সেগুলিতে আত্মাগুলিও আল্লাহ আর অবস্থান করে মমিনের আল্লাহর আরসের নিচে অবস্থান করে এই বিষয়ে রহমতুল আল इती कीताब आर रूह। रूह एक प्रसिद्ध कितब रही रूह से रोहित आलोचना खून कर लिप्त बहु फरज छेड़े इत्यादि पापी और मुस्लिम समाज पापी और काफिर और कुछ लेखक काफे देर आत्ता गुली আর পাপিষ্টদের কাচন কুফার কাফেরদের এবং অবস্থান করবে বারাহুট শুনে রাখেন নতুন একটি কথা এটা অধিকাংশ মানুষের জন্য নতুন মনে হবে জি ওয়াহিস আর সেটা সিজিনে সেটা কোথায় রয়েছে জেলখানা হচ্ছে জাহান্ন তো সেই জাহান্নমের আগে সিজিন নামও অশান্তি আজাবের জায়গায় আত্তাগুলি অবস্থান করবে আর এই বারাহুদের সম্পর্ক রয়েছে আমাদের সেন্টার যেসব ভাইরা আছে অধিকাংশ কিন্তু এরা হাজারামত এর সময় হাজার কেন বলা হয় জানেন মত উপস্থিত হয়েছিলাম হউদ আলহিস আদিন আলহিস আসাহ আদ সম্প্রদায় এমান আর অমান এলাকা এলাকাগুলি আদের এলাকা আর সৌদি আরবে যেরবুল খালি তখন এখান থেকে আপনি চলে যাবেন এগিয়ে আপনার আলহাসা পার করলেন সালোয়া পার করলেন তারপর তারপরে ওই সব এলাকা মানুষ বাস করার মধ্যে কত মানুষ মরে থেকে হুদিসি পাওয়া যায়নি হ্যাঁ সে গিয়েছে তো গেছে হ্যাঁ ওই এলাকাটা ওটা সৌদি আরবের চার ভাগের এক ভাগ বিশাল এরিয়া নিয়ে বালি আর মরুভূমি আছে সেই জন্য এটাকে বলে আরো বহুের চার ভাগের এক ভাগল খালি এটাকে ইংলিশে বলা হয় এম এক কোয়াটার এমটি মানে খালি এমটি কোয়াটার অনেকে নামে বুঝে তো এই এলাকায় ছিল প্রাচীন যুগে অনেক প্রাচীন জাতি এই জাতিকে পুরোপুরি ধ্বংস করে গেল তিনি এই জায়গায় যখন পৌঁছিলেন তখন তার মৃত্যু উপস্থিত হয় সেখানে ইন্তেকাল করেন সেই জন্য হাজারা মানে হাজারা মৌত হুদ আলি সাল্লাম হুদ আলি এর মৃত্যু সেখানে উপস্থিত হয় ওইটাকে তখন আর মতো মিলিয়ে কি হয়ে গেছে একটি নাম হয়ে গেছে একটি নাম হয়ে গেছে এই একটি উপত্যকা উপত্যকা দুটো পাহাড়ের মাঝখানে যে ঘাঁটি থাকে বা উপত্যকা থাকে ময়দান থাকে সেটাকে ওয়াদি বলা হয় উপত্যকাহে বীরন বাহি এই নামে বারাহুক নামে একটি কূপ ওখানে আছে কুয়া লেসানুল আরাবে রয়েছে এ সংজ্ঞা দ্বিতীয় খন্ড দশ পৃষ্ঠা আর এবং ইবিনুল আসির নেহায়া নেহায় ইবিনুল আসির তাতে রয়েছে প্রথম খন্ড একশো পৃষ্ঠা যেই শহরে এই কুপটি রয়েছে তাহলে এমন দেশে এই বারাহুত নামক কুপটি রয়েছে তাহলে এটা দুনিয়াতে হ্যাঁ দুনিয়াতে বলছেন জানে কতটুকু মারাত্মক সড়া পোচা গন্ধ আসতে থাকে সোম্মা নামক মাঝে মাঝে এরকম আসে তারপরে কিছু সময় আমরা অবস্থান করি কিছু সময় কাটে তারপরে আমাদের কাছে সংবাদ আসে মাতা কাফেরদের কোন বড় ব্যক্তি বড় ব্যক্তি মারা গেছে যে যত বড় কাফেরদের তার কারণে অসংখ্য কাফের কাফের হয়ে গেছে। তাহলে তার শাস্তিও বেশি কাফের পাপিদের যারা নেতা তাদের সাথে সাধারণ পাপীদের চাইতে অনেক বেশি অনেক বেশি কারণ একজন কাফের নেতা যদি হেদায়ত হয়ে যায় হাজার হাজার লোক হেদায়ত পারে একজন দেশের পুঁজিপতি যদি হেদায়ত হয়ে যায় হ্যাঁ তাহলে তার পিছনে পিছনে হাজার হাজার লোক হেদায়ত হয়ে যাবে ঠিক কিন্তু গরিব লোকেরা হেদায়ত হচ্ছে আজকাল ইসলাম আছে হ্যাঁ মধ্যবিত্ত মানুষ যারা ওদের মাঝে একবারে পথের ফকির যারা তাদের মাঝেও ইসলামটা নেই বললেই চলে কারণ তারা তাদের উপর আল্লাহর একটা আসাব তাদের পথ কারণে দুনিয়ারও শাস্তি আর আখেরাতের দুনিয়া তো খেতে পাই না হ্যাঁ বড়ই কষ্ট করতে হয় দুটো পেটের ভাতের জন্য আর ই আখেরাতের জন্য কিছু করে না কিন্তু আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন দুনিয়া তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলে যাচ্ছে হ্যাঁ আর কোন পাপের সাথেও জড়িয়া নেই এরাই হচ্ছে সফল মধ্যমশ্রেণী মানুষ মধ্যম শ্রেণী বলা যাবে না গরিব শ্রেণী মানুষ হ্যাঁ শ্রেণী আজকাল মধ্যম শ্রেণীরাও ওই বড় বড় ধনীদের মতো পাপ করা শুরু করেছে পয়সা হলি পাপ কর পয়সা হইলি পাপ তো কোন বড় কাফের হন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি মারা গেছে এই খবর আমরা পরে পেতাম তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমরা বুঝতে পারতাম না মানে তখন আমরা উপলব্ধি করতাম তেল রায় হামিনো এই যে সরা পঁচা গন্ধটা আসছে ওই ব্যক্তি যে ধ্বংস হয়েছে সরে পড়ছে তার আজাব শাস্তি ছিল ওইটুকুর কারণে তিনি তার হাদিস এর নম্বর হচ্ছে নয় হাজার একশো আঠারো ইমাম ফা আকবর এ বর্ণনা করেছেন তৃতীয় খন্ড তেতাল্লিশ পৃষ্ঠা এগারোশো নম্বর সমাজে সমাজ উত্তম উপত্যকা হচ্ছে ওয়াদি মাক্কা মক্কার উপত্যকা মক্কায় পাহাড়ের মাঝখানে যে জায়গাগুলো খোলা জায়গা এটা হচ্ছে সবচেয়ে উত্তম এলাকা উত্তম উপত্যকা রেওয়াত মসহুর শক্তিশালী কতটা আল্লাহ ভালো জানে প্রসিদ্ধ রেওয়ায়ত যে কোথায় নামানো হয়েছিল ভারতে নামানো হয়েছিল আরেকটি রেবায়াত আছে যে লঙ্কাতে শ্রীলঙ্কাতে সমন্বয় করেছে সমন্বয় করেছে তখন শ্রীলঙ্কা এরকম দ্বীপ ছিল না এখন তো ভারত মহাসাগর মধ্যে পড়েছে একসময় তো এই সাগর এরকম ছিল না এতে পরিবর্তন ঘটছে অনেক দ্বীপ জেগে উঠছে অনেক দীপ ডুবে যাচ্ছে হচ্ছে না এইখানে দাম মামে যারা পঁচিশ বছর আছেন অনেক জায়গায় সাগর পানি ছিল সেই জায়গাগুলিতে এখন বড় বড় মোহ্লা হয়ে গেছে ভিআই মহাল্লা হয়েছে আমি শুনেছি একসময় এই শুধু অদি দাওয়া ছিল যে অদি দাওয়া সেট টা পুরাতন কিন্তু আসল দাম প্রথম দৌসারি বংশের লোকের এখানে বসে সেজন্য আছে যখন আবহাওয়ার রাস্তায় যাবে রিয়াজের পিছন আল খারজ হয়ে তখন ওয়াদি দাসে গেছিল তো এটাই শেষ ছিল আর ওই যে আপনার ওই শিক্ষা দপ্তরের অফিস আছে আপনার জহুর আছে হ্যাঁ সাগর ছিল সাগর ছিল তারপরে মহল্লা হয়ে দেখেনা বিশাল বিশাল সব ইয়া এলাকা হয়ে গেছে তো ওই রকমই হয়েছে ওইখানেও তো এই অংশটা একসময় ভারতের সাথে ছিল শ্রীলঙ্কার আর তারপরে বাংলাদেশ পাকিস্তান নেপাল তারপরে আপনার ভারত আর শ্রীলঙ্কা মাওদ্বীপ সব সামিল নথি সামিল আর এতে কোন লাভ কোথায় নামানো এটা এমন কোন বড় বিষয় নাই আর এটা কোন ফজিলত না যে ভারতবাসীর বড় ফজিলত অনেকে নিজের ফজিলত মনে করে যে আমরা উপমহাদেশ হলো কত সিনিয়র দেখা আদম আল আমাদের ভারত উপমহাদেশ নামানো হয়েছে হয়ে গেল দুটো উপত্যকা এগুলো হচ্ছে ভালো উপত্যকা উপত্যকা এই সুগন্ধি মূল্যবান সুগন্ধি আগর কাট আসে যেটা আরোপরা খুব পছন্দ করে যে জ্বালাই না ওদে হিন্দি বলে এটাকে ওদের হিন্দি কিন্তু আসাম থেকে আসে মূলত এটা কিন্তু আসল স্থান হচ্ছে আসাম কিন্তু মত আর একটা উপত্যকা রয়েছে হাদের মত বারাহুত ওটাকে বারাহুত বলা হয়েছে এই যেখানে ওই যে কুপ আছে আর সেই পাপিষ্টদের দুর্গন্ধের কথা একটু আগে শুনলেন হ্যাঁ জমজমের কুয়া ওয়াদি মাক্কা সেটা মক্কার উপত্যক শ্রেষ্ঠ উপত্যকায় রয়েছে আর মানব সমাজে সবচেয়ে নিকৃষ্ট কুয়া নিকৃষ্ট কুপ হচ্ছে বারাহুত ওটাও কুয়া কিন্তু খারাপ সেটা বারাহুদ উপত্যকা রয়েছে ওয়াহাজা ইসনাদুল সাহিদ এই যে রেওয়া ইমাম আব্দুল রাজাক রহমতুল্লাহ আলী তিনি গিয়েছেন যে শহরে গিয়ে হাদিসের এলে ভাষেল করেনি এমনিতে এলে ভাষেল হওয়ার সহজ হয় এই সনদটি সহি মালা লোকের রায় এতে যে কথাগুলি রয়েছে সেগুলি মানুষ নিজের মত থেকে বলতে পারেন মন গণা বলতে না এগুলি কথা ওই হবে রাফে হুকম এটি মারফু হাদিসের হুকুমে নবিস এই কথা তো প্রমাণ নেই আমাদের কাছে কিন্তু এটা মর্যাদা রাখে আল্লাহ তালাম আল্লাহ ভালো জানেন তাহলে বারাহুত সম্পর্কে আমরা ভালো করে জেনে নিলাম কারণ নতুন জিনিস সেই জন্য জেনে নিলাম এই সম্পর্কে যতটা পড়লাম তার মধ্যে এই মোসান্নাফ আব্দুর রাজাকের এই রেওয়ায়তটা একটু শক্তিশালী এবং মারফুর হুকুম এ নবী ইসালিসাল্লাম পর্যন্ত পৌঁছার হুকুমেই বলতে হবে আল্লাহ ভালো জান করেছেন আলী রাজি আল্লাহ তালা থেকে উক্তিকার এগুলো আলী আল্লাহ হচ্ছে হয়ে গেল এখন সিজ্জিন সম্পর্কে শুনে সুরা মুহ বলছেন সাত থেকে নয় নম্বর এমন নয় যে সুখে থাকবে বরং ইন্নাকি তাবাল ফুজার ইন পাপিষ্টদের থাকবে কমা আদ্রা কমা সিজ্জিন তুমি কি করেই জানবে আল্লাহ যদি না জানান তো যে সিজিন কি জিনিস কিতাবম্মার কুম তা লিখনি আল্লাহর পক্ষ থেকে লিখনি আল্লাহ লিখে রেখেছে আর হোক তারপরে কবরে যখন দাফন করা হয় দাফন করে যখন চলে আসে লোকের আস্তের লাগে তখনই কিন্তু মনকান্নাকে দুই ফেরিসা চলে আসে আর বসায় তারপরে আল্লাহ তার ভিতরে কি পাঠিয়ে দেন যাতে করে জিজ্ঞেস করেন তাকে মুন নাকির মুন নাকির দুই ফেরেস্তা বসে দেন আর জিজ্ঞেস করতে আনিল ইমান ইমান সম্পর্কে বিধিবিধান সম্পর্কে প্রশ্ন কয়টি হয় তিনটি প্রশ্ন আর চতুর্থ নিয়ে কিন্তু তাতে কোনো ব্যথা অনুভব করে না কষ্ট অনুভব করে না যেমন দুনিয়ার মৃত্যুতে কষ্ট অনুভব করে মানুষের মৃত্যুর একটা যন্ত্রণ রয়েছে সাকারাতুল মৌ ইন্দানীল মৌতে সাকারাত্ম বলেছেন মতের বড় যন্ত্র মতের সময় ভালো ভালো মানুষের কষ্ট হয় কিন্তু মনকান্না করে জিজ্ঞাসার পরে আবার যখন মরে যায় মানে রূপ রূপ বের করে নেওয়া হয় তখন আর কোনো ব্যথা বা কষ্ট হয় না এই মর্মে নিয়াম সম্পর্কে প্রসিদ্ধ হাদিস বারাবিন আজিব থেকে বর্ণিত সবচেয়ে বিস্তারিত তিরিমিজিতে এসছে আর অন্যান্য সোনানের কেতাব এসছে আর শাহিবের সংক্ষেপ এসছে এতে আছে যে নবী সাল্লাম থেকে বর্ণনা করে বারাভিন আজিব কাহালা তিনি বলেন এই আয়াত হচ্ছে তাকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন মন কেন নাকি রে জবাব দেওয়ার সময় হায়াতে দুনিয়া দুনিয়াতে দিনের উপর অটল রাখেন যেহেতু যখন বসাই সেখানে মমিন কাল প্রতিষ্ঠিত রাখেন অফিল আখেরা এটা এই আয়াতের অংশের তফ সেখানে মানে বিব্রত হয় আল্লাহ তাকে ইমানের ওপর প্রতিষ্ঠিত রাখবেন সে কখনো কুহরিতে লিপ্ত হবে না আহ বলছেন নাজালাত আজ কবর এই আয়াতি কবর আজাব সম্পর্কে নাজেল হয় ইকালুল মৃত ব্যক্তিকে যখন উঠানো হবে বসানো হবে বলা হয় মানে রব্বু গ তোমার বলবে আল্লাহ আমার রব্লা নবী মোহাম্মদ তোমার প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতে এবং আখেরাতে আবু দাউদ্দ আহমদ রয়েছে সেখানে রয়েছে আল্লাহ বলবেন তখন যখন জিজ্ঞাসার উত্তর দিয়ে দিতে পারবে কবরে উক্তিফি ইন আমার বান্দার আমল নামা লিখে দাও কোথায় থেকে তাকে সৃষ্টি করেছি তাতেই ফিরাবো তাকে অমিনা ও করে জম তারা নারা আর পুনরায় সেখান থেকে বের করবো মৃত্যু দেহ আর সাময়িক তাকে জীবিত করা হয় আত্মা দিয়ে বলছেন বলছেন যে ফিরিয়ে দাও মানে তোমার দিন কি ছিল ভাইয়াকুল উদ্দিন ইসলাম আমার দিন ইসলাম কাশ্রিক কি বলবে বলতে পারবেন এই কথা নাস্তিক মাঝে একজন লোককে প্রেরণ করা হয়েছিল তাকে চেনো উনি কে বুঝেন ব্যক্তি সবাই তাকে চেনেন তাকে বললে আমরা অনেকে বুঝতে পারি যে কার সম্পর্কে বলছে এই সার ইঙ্গিতে মানে কথা প্রসঙ্গে তাহলে সেখানে কবরে যখন মাইয়াতকে জীবিত করার পর জিজ্ঞাসা করা হচ্ছে ও কমন সেন্স বুঝতে পারছে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে মমিন ব্যক্তি হলে কার সম্পর্কে ইসলাম সম্পর্কে কাফের বলতে পারবে না মুসলে বলতে পারবে না কারা তো কেতাব আল্লাহাক্ত আল্লাহ কে তবে কোরআন পড়েছিলাম বিশ্বাস করেছিলাম ইমান নিয়ে এসেছিলাম অর্থ তার অর্থ বুঝিয়া পড়তে হবে কোরআন তাই না অর্থ বুঝে পড়তে হবে ইসলাম ইসলামের যদি অর্থ না বুঝে কোরআন হাতে তাহলে কি করে বলবে কার হাত তা বললাম খালি তেলাওয়াত করতাম ওইতেই বুঝে নিছি কি বুঝবে কোরআন এ শুধু হাফেজ হয়ে গেছিলা কি বুঝবে তাহলে অর্থ বুঝতে অর্থ বুঝা ফরজ জি দিনের যেসব আহকামের আয়াত রয়েছে সেগুলি জানা অবশ্য ফরস এসব কাহিনী যদি কেউ নাও জানে কিন্তু হুকুম আহকাম ইমান আকিদা এইগুলো সম্পর্কীয় আয়াতগুলি গুলি অবশ্যই জানতে হবে চিনতে পারে যখন জিয়ারত করতে আসে এটা একটা নতুন কথা এখন হ্যাঁ যখন যখন মাইয় জিয়ারত করতে যাবেন তখন চিনতে পারে এই বিষয়টি কতদূর শক্তিশালী এটা জানুন বলছেন যে আম যেমন বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তিরা শোনে যেমন এর আগে আলোচনা এসেছে যে ছিল সেই কূপে যে কাফের আত্মাগুলিকে নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করার পরে রসুর উল্লা আসলেন কূপের কাছে আর এই কাফের নেতাদেরকে জিজ্ঞাসা করলেন নাম ধরে ধরে অথচ এরা ধ্বংস হয়েছে হ্যাঁ নিহত হয়েছে আল্লাহ মমিন করবেন সাহায্য পেয়ে গেছি বিজয় পেয়ে গেছি আর তোমরা কে পেয়েছ কাফেরদের সাথে যে আল্লাহ প্রতি আল্লাহ কঠোর শাস্তি দেবেন মরার পরে পেয়ে না যে আরে তোমার চেতে বেশি শুনছে এখন কেউ কেউ বলছে সব সময় শুনে এখান থেকে আর বলছেন না না এখন যখন আল্লাহ তাহলে যখন যখন আল্লাহ শোনাতে চাবে তখন এখন হচ্ছে যে যখন যখন জিয়ার করতে আসে তখন ওকে চিনতে পারে জানতে পারে এটা একটা বিষয় এটা কদ্দু দেখেন এই সম্পর্কে তো হাদিস এটি ছিল বদরের ঐ স্বপ্নে হতো কাফেরদের আত্মাদের সাথে কথা বলা তার আলোচনা এর আগে এসে তারপরে লোকেরা বিদায় নিচ্ছে সাথে সাথে মনকান্নাকে এসে বসিয়া দেয় আত্মা ফিরিয়ে দেওয়া বসিয়া দেয় আর মানুষ যে হেঁটে চলে যাচ্ছে ধপ ধপ করে পায়ের যে আওয়াজ হ্যান্ডেল জুতার শুনতে পাই লায়াসমিন এই কথা রয়েছে তখন শোনে এখন বলছেন মত রয়েছে দল বলছে যে যখন যখন জিয়ারত করতে আসে চিনতে পারে আর শুনতে পারে আর দল বলছেন না যখন আল্লাহ স্পেশাল শোনাবেন আর যে কেউ জিয়ারত করতে আসলে চিনতে পারে জানতে পারে আমার ছেলে আমার আমার কবর কাছে। হ্যাঁ ভাই এসছে আমার স্বামী এসছে আমার স্ত্রী যদিও মহিলাদের জন্য জিয়ারত এটি তো এখতেলাফ রয়েছে আল্লাহ আলমানি বলছেন মাঝে মধ্যে করলে করতে পারে সালাশ আলমদের মধ্যে কিন্তু সৌদি আরবের আলামাইকার বলছেন না কখনো করতে পারে না এখন ওইজাউরাত জায়েরাতের এখতেলাফে মাঝে মধ্যে করা যেতে পারে শর্ত সাপেক্ষি যে সেখানে গিয়ে কান্নাগাটি করবে না এবং সেখানে গিয়ে সের বিদাত করবে না যে রোদন করবে না তাহলে কখনো যেতে পারে আল্লাহ তায়াল আলম এটা হচ্ছে আলমার মহলার বলছেন যে এই ক্ষেত্রে বলা যেতে পারে আব্বার খবর কাছে উম্মি হে আমাকে সালাম বলেন এটা কিন্তু আমাদের দেশে প্রচলন নাই কিন্তু কোনো অসুবিধা নেই বলবেন এইভাবে আম শুধু যাই হোক তো বলছেন যে যখন সালাম বলে তখন চিনতে পারতে পারে যেটা আমার ছেলে এখন সালাম বলল হ্যাঁ এটা আমার স্বামী সালাম বললো এটা আমার ভাই সালাম বললো এটা আমাদের গ্রামের অমুক সালাম সালাম বললো আমাকে হতে পারে আল্লাহ জগতে এবং ফাজের পাপিস্টে শাস্তি দেওয়া হয় যেমন ভাবে আল্লাহ চান যতটা চান আর যতদিন চান সলিম এই গুলি কবরের জীবনের আজাব নিয়ামত সম্পর্কে এবং আজাব সম্পর্কে যে হাদিস বারাবিন আজবের রয়েছে লম্বা হাদিস তা যখন আকাশ থেকে একজন আহব্বায়ক আহ্বান করবে ডাক দিয়ে বলবে আনসাদা কাব দিক আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহর ডাক আল্লাহ বলবেন আনসা আমার বান্দা সত্য বলেছে এটা আল্লাহর কথা আর কি আল্লাহ বলবেন আমার বান্দা কি বলেছে সত্য উত্তর ঠিক দিয়েছে থাকবে আর যত দূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর তার কবরকে প্রশস্ত করে দেবে এই ছোট কবরই সংকীর্ণ থাকবে না শাল জগৎ সে দেখছে সেই কবরের জীবনে ক্ষেত্রে আকাশ থেকে ডাক মৃত্যু বলছে এসছে আসরে অস্বীকার করেছে ওর মিথ্যা জানার পরে সে মানেনি বিছানা বিয়ে দাও অফতাউল্হ বাবান্নার জাহান নামে দরজা খুলে দাও জি সংকীর্ণ করে দেওয়া হবে হ্যাফি আদলাউ তার যে পাঁজরের বা পাঁচরার হাড্ডি গুলি রয়েছে সেগুলি চোরমার হয়ে যাবে এই দিকের গুলো এইদিকে চলে আসবে এই দিকের গুলো এইদিকে চলে যাবে চোরমার হয়ে যাবে আর অল্প একটু রয়েছে বলছেন সুপরিমিত। যেটা ভালো হচ্ছে আমাদের সুস্থ আছেন আলহামদুল্লাহ এখন সুস্থ আছে এটা আল্লাহর পক্ষ থেকে অসুস্থ আছেন হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে ভালো থাকতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট এই আল্লাহ না করে কারো হয় এরকম হঠাৎ করে এক মিনিট আমি নিজেও জানেন সব আল্লাহ দেখি কাজা মানে সুপরিমিত কতটা বিপদ আপদ সুখ দুঃখ সুখ তো কতটা দুঃখ তো কতটা কষ্ট তো কতটা আরাম তো কতটা জি রুজি রোজগার যে দুর্ঘটনা টাকা পয়সা হারিয়ে গেলো এই কামা কেউ ছিনিয়ে আল্লা পক্ষ থেকে সুপরিমিত আছে কখন হবে কি অবস্থায় হবে কতটা ক্ষয়ক্ষতি হবে আল্লাহ লিখে রেখেছেন সেই জন্য হয়ে গেল না আপনারও কর্মের অধিকার আছে সতর্ক চলাফেরা করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো করছি দুনিয়াতে জি পরেও মানুষ এক জায়গায় একটা জায়গায় গিয়ে মানুষ অপারক চাকরির জন্য খুব ছোটাছুটি ছোটাছুটি দৌড়াদৌড়ি করলেন হইলই না তার মানে একটা জায়গায় গিয়ে মানুষ একেবারে অপারু আর চলছে না কারো তক দিলে নেই এক্সিট যেতেই হবে তখন বোঝা যায় যে তোর ধীর ইমান বিশ্বাস করেছেন কথা বলেছেন তুর পাহাড়ের দিবসে মানে তোর পর্বতে মুসা আলী সালাম সাথে যে কথা বলেছেন সেটা সত্যিকার অর্থে কথা श्रवण शक्ति कथागुली मान उपलब्धि कथा सुन ली अन्नर थे অপব্যাখ্যা করেছে তারা করেছে আল্লাহ কথা ওই গাছে সৃষ্টি করে দিয়েছিল কথা বলেন আল্লাহ কথা বলাকে অস্বীকার তাহলে কোরআনিক দুই জায়গায় রয়েছে বিষয়টি এছাড়া কেউ যদি বলে যে আল্লাহ সরাসরি কথা বলেন সে কুফরি করল সে কুফরি করলো কারণ সে করানো অস্বীকার একশো তেতাল্লিশ আল্লাহ বলছেন ওয়াল্মা যা মুসা আলি তা যখন মুসা আলি সাল্লাম নির্ধারিত সময় আসলে আল্লাহ সময় বেঁধে দিয়েছে অমুক সময় তুমি এখানে আসো তোর পাহে আসো তার সাথে তার রব কথা বললেন কথা বলেছেন আল্লাহ সহ্য সত্যি আল্লাহ বলছেন ও রসুলন কতক আলে কিছু রসুল আছে যাদের ঘটনা তোমার সামনে বর্ণনা করে এ নবী মানে তোমার কাছে ওই করেছে মিন ইতিপূর্বে ও রসুলন আলেক আর এমন রসুল রয়েছেন যাদের কাহিনী কিস্তা তোমার কাছে বর্ণনা করিনি মানে ওই নেই মাত্র পঁচিশ জন রসুলের কথা আছে নবীর নবীর কথা আছে। ও আরো জেনে রাখো আল্লাহ রাহ মোসার সাথে সরাসরি কথা বলে তকলিমা সরাসরি কথা বলেছেন সত্যিকার অর্থেই কথা বলেছেন এখানেই আজকের আলোচনা শেষ হলো আল্লাহ রব্বুল্লার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের دین دنیا سارک برکت دان کرل دان کریں اور اللہ, اللہ جنا حفاظت رکھیں اللہ وسلم محمد اجمائ